সময় এসেছে এবার লিপ্ত শপথ নেবা সময় এসেছে এবার লিপ্ত শপথ নেবা সময় এসেছে এবার লিপ্ত শপথ নেবা বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা বিপন্ন ইসলাম স্বাধীনতা তোমাকে ডাকছে জাগো জাগোহে তরুণ জাগো জাগো জাগোহে তরুণ জাগো জাগোহে তরুণ জাগো জাগোহে তরুণ জাগো সময় এসেছে এবার লিপ্ত শপথ নেবা সময় এসেছে এবার শপথ নেবা বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা তরুণ জাগো মানবতা আদি ধ্বংস হচ্ছে হায়নার ছো বলে ওদের থাবায় পড়ছে বিশ্ব জ্বলন্ত দাবানবতা আদি ধ্বংস হচ্ছে হায়নার ছো বলে ওদের থাবায় সময় এসেছে এবার নবচেতনায় জাগা সময় এসেছে এবার নবচেতনায় জাগা সময় এসেছে এবার নবচেতনায় জাগা জেড়ে ফেলে সব অলসতা পরাধীনতা জেড়ে ফেলে সব অলসতা ভয় ভীতি পরাধীনতা শান্তি ফিরিয়ে আনতে ইমানে চেতনায় জাগো জাগো তরুম জাগো জাগো জাগোহে তরুণ জাগো জাগোহে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো সময় এসেছে এবার শপথ নেবা সময় এসেছে এবার শপথ নেবার মানবতা ইসলাম স্বাধীনতা বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা তোমাকে ডাকছে জাগো জাগোহে তরুণ জাগো জাগো জাগোহে তরুণ জাগো জাগোহে তরুণ জাগো জাগোহে তরুণ জাগো সিংহের জাতি মুসলিম আজ রয়েছে বন্দি বন্দিশালায় মুক্তি পেতে যাচ্তে হবে মুক্তি পেতে হবে সময় এসেছে এবার জাগা। সময় এসেছে এবার নবচেতনায় জাগা ঝেড়ে ফেলে সব অলসতা ভয় ভীতি পরাধীনতা ঝেড়ে ফেলে সব অলসতা ভয় ভীতি পরাধীনতা বিশ্বটাকে করতে শাসন তির জাগো জাগো জাগো জাগো জাগো জাগোহে তরুণ জাগো জাগোহে তরুণ জাগো সময় এসেছে এবার দীপ্ত শপথ নেবা সময় এসেছে এবার দীপ্ত শপথ নেবা বিপন্ন মানবতা স্বাধীনতা বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা তোমাকে ডাকছে জাগো জাগোহে তরুণ জাগো জাগো জাগোহে তরুণ জাগো জাগোহে তরুণ জাগো জাগোহে তরুণ জাগো জাগোহে তরুণ জাগো জাগো জাগোহে তরুণ জাগো जागो हे तरुण जागो जागो हे तरुण जागो जागो हे तरुण जागो जागो जागो हे तरुण जागो जागो हे तरुण जागो जागो हे तरुण जागो जागो जागो हे तरुण